रसद নিজের অন্যান্য যে রকম উদ্ধম মহাশ হয়েছেন একা এই জন্য গোপী মহিমা জানেন তার প্রতি তার দীতি দেখলেই বুঝে কিভাবে গোপী মহিমা প্রক্ষিপ্ত কিভাবে বলা যায় তাহলে তো সারা রাস্তাকে প্রক্ষিপ্ত বলতে হবে যেহেতু ওই অধ্যায়ে নিজে প্রামান্য অর্থাৎ করেছেন গোপীগ নিজের তখন এই বিষয়ে অনেক বিচার করেছেন এবং আমাদের এই গোপ সেটি কি পর্যায়ে নিয়ে আছেন মহাদেব আমার কোটি কোটি গুণ শ্রেষ্ঠ তুমি তার কাছে যা নারদ শুনে বললেন এই ঠিক তখন মহাদেবের কাছে গেলেন তুমি ভগবান সাক্ষাৎ প্রভাত করছি আবার তুমি হেরে ফেলছ আমাকে কৃষ্ণ বঞ্চার ভয় পেয়ে তুমি জানো আমার স্বরূপটা কি না জগদী স জিজ্ঞাসা করতে চাও আমি দাস যারা তাদের দাসের অনুদাত হওয়ার চেষ্টা করি কিন্তু হতে পারছি কৃষ্ণ ভক্তি কি জিনিস তাই বললেন তুমি প্রের কাছে তাতে কি সেরা তা আমার কি সেরা দেখলেন আপনি আমি তো বিপদে পড়ে গোবিন্দকে ডেকেছি আর গোবিন্দ বিপন্ন আমাকে রক্ষা করেছে এটা ভক্তির দ্যা তারা অত প্রেম তাদের ই সেবাকে ভগবানকে সারতী করে রেখেছে দরজার কাছে দাড়ি করে রেখেছে তারা সেরকম সেবা সেভাবে থাকি ওদিকেই অর্চন করছে না শুনে এসেছেন তখন এরা বলছেন ভগবান আপনি যে আমাদের ভক্তির কথা বলছেন কিন্তু এখন তিনি তো আমাদের ছেড়ে সুড়ে তার যেমন দ্বারকায় গেলেন দ্বারক প্রজার সঙ্গে দেখা হলে অনেক তাদের মহিমা বললেন তারা বলেন আপনি তো বলছেন ঠিক আছে আমাদের সেবা আছে আমরা সবসময় বুঝছি বটে কিন্তু আমাদের মধ্যে এক তার নাম সেদ্ধনি যখন উদ্ধবের মনু আশিক্ষণ করলেন সেই সময়ে উদ্ধব মহাশয় নারদ কে বললেন নারদ সে যা বলছেন আপনি আমারও মনে একটা পর্বতের মতো অভিমান ছিল যে আমার এত বড় ভক্ত আর কারণ ভগবান নিজের মুখে যাকে বলে যে আমিও তোমার মতন গোবিন্দ এই খোদাউন থেকে ভগবান বলেছিলেন সেই দিনে একটা গৌরব মনের মধ্যে ছিল যে আমিও একদম খুব বা কৃপা কিন্তু গোবিন্দ দয়া করে যেদিন বৃন্দাবনে পাঠালেন দেখতে দেখতে কিভাবে দিন কাটল ঘুরতেই পারিনি আর শেষকালে তাদের একটি চরণ রেণুকে হওয়ার জন্য রাজের দিন গুলম জন্ম প্রার্থনা করে বিদায় নিয়ে এসেছি দেখবেন ভালো আশা আপনারা যদি গোপী থেকে ব্রহ্মার ভক্তিকে বড় প্রতিপাদন করার জন্য তিনটা হঙ্গিকে লাভ দেন তিনটা অধ্যায় কি কিছু সারা ভাগবতী গোপী সূর্যের মতো জল আপনারা গ্রহণ কেন করলেন না যে প্রমাণিত হয়ে গেল লঙ্ঘন করা ঠিক হয়নি আর আমাদের এখন একটুখানি দর্শন একটু স্পর্শ করলেই তো সব হয়ে যায় না জানলেও হবে এমন মাধব নাটকে দেখা যায় উন্মাদনী হয়ে কালী হ্রদে ঝাপ দিয়েছেন তখন দারতানাথ তাকে রক্ষা করার জন্য তিনি যেমন ঝাপ দিয়েছেন পেছনে দারতানাথাপ রাধা রানী সেই কালী হ্রদে ঝাপ দিয়ে আর বলছেন এরপর সর্প এসে কামড়াবে সর্প বেসকন করবে তবে মৃত্যু হবে রাধারানী মনে করছেন বিবাহিত রাজারানী মনে করছেন তো কালো সাপ কৃষ্ণের বাবু এই তো কালো সাপ করেছে আর তিনি নেই কে সর্প কি দুর্ভাগ্য আমার যে বিরহ বিষ তুমি এই হৃদয়ে দংশন করে তোমার বিরহ সত্য জ্বালানয় করে দিয়েছি তোমার একটু দর্শক তুই একটু স্পর্শ বেশি কিচ্ছু বার বার রক্ষা করেছে একবার রক্ষা করেছে মালা এই প্রকারে গতিগণ তাদের তৃতীয় সংখ্যক স্তুতিতে বা প্রার্থনা পানিতে ভগবান স্তব্ধ করলেন পরবর্তী শ্লোকে আবার অন্য গোপী দশম স্পন্ধে সর্বলীলা কুটুমনি শ্রী শ্রীরাঞ্চা শ্রী গোপীগি নামুখ রাসভক্ত ব্রজসুন্দরী গণির বললেন না नाम গোপি ভেহীনা বললেন হে সখে ভবান খালু গোপিকন্দন না তুমি নিশ্চয়ই গোপী নন্দনাম অন্তরাত্মগ্র জীব কুলে তুমি বদ বুদ্ধি দ্রস্তা সাক্ষী পরমাত্মা যদি বলো যে বুদ্ধি সাক্ষী পরমাত্মাকে তো চোখে দেখা যায় না তাই বলি বিখনসা অর্থাৎ ব্রহ্মা কর্তৃক অর্থিত প্রার্থিত সন্ত রক্ষা করার জন্য তুমি সাত তত যদু কুলে বা ভক্তের তুমি অবতীর্ণ হয়েছকে আমাদের गृह ना सुंदर नाना उधन धारण लाभ पान इत्यादि असाधारण অলৌকিক দ্বারা তিনি তাদের রক্ষণাবেক্ষণ করেছেন যাদের বহু বিপদের থেকে রক্ষণ করেছেন এই সময় তাদেরকে এই প্রকার বিরহে কষ্ট দিয়ে তাদের দেহ অবসান করা তার উচিত নয় এই প্রার্থনা জ্ঞাপন করেছে श्रीमद जीव गोसाई पे व्याख्या যে মাধুর্যময়ী ব্রজসুন্দরীগণের হৃদয়ে এই প্রকার ঐশ্বর্য জ্ঞান আসা এটি তো কোনো প্রকারই সম্ভবপর নয় বলছেন তুমি গোপীকানন্দন নও তুমি অখিল জীবের বুদ্ধিদ্রষ্টা পরমাত্মা ব্রহ্মার প্রার্থনায় জগত রক্ষার জন্য তুমি বিশ্বজগতে ভক্ত বা যদু কুলে অবতীর্ণ ऐश्वर्य ज्ञान बाकी सब तो बोला कृष्ण के ईश्वर नही जान प्रन ऐश्वर्य देख ली सम्बन्ध मन समाधान की समाधान क्षेत्र श्रीजी गुस्सा पदश्वर्य ज्ञान পুণ্যবি মুখ মহাশ্রবণে নিজভাওয়ানুপিদনতা কেবলম্যাং যাচ করি নিজাধীষ্ট সাধনম প্রযোজিত সিদ্ধান্ত করছেন গোস্বামী পাদিনে বললেন মুনিগণের মুখে রাতে সব শুনেছেন গজ্ঞাগরী ইত্যাদি মুনি এইসব কথা কিন্তু এই কথা তাঁদের মাধুর্যময় চিত্তের উপরে কোনোদিন কোনো প্রভাব বিস্তার করতে পারে করবেও না তবে হ্যাঁ যাচক রীতি অনুসারে বিরোহে যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন শ্রীকৃষ্ণের প্রার্থনায় এই সমস্ত মুনি বাহিনীগুলো উল্লেখ করেন যাচক রীতি অনুসারে কেবল মাধুর্য অনুভবই তাদের অন্তরের থেকে যায় যেমন মনে করুন কোনো প্রতিবেশী রমনী তিনি তার কুটুম্ব বাড়িতে একটা বড় উৎসবে যাচ্ছেন যখন সেখানে যান তখন সেই উৎসব ক্ষেত্রে লোকে কি মনে করে যে এগুলি অন্যের কাছে চেয়ে আনা কি করে বুঝবে ওরা মনে করে তারই কিন্তু মনে করে আমার না সবাই মনে করে তারি কিন্তু বললেন সেই প্রকার শুনেছেন মুনিদের মুখে গর্ঘাগরি ইত্যাদি ঋষের মুখে নাড়ানো সম্ভব নেই যখন বিরহে প্রাণ কণ্ঠাগত হয় তখন তাদের সেই কথাগুলো আবৃত্তি করে কিন্তু তখন জানেন যে এটা আমার কথা নয় ওদের কৃষ্ণ দর্শন দিলেই তখন ওদের প্রদীপ তার প্রমাণ কোনখানে প্রমাণ দেখাতে হবে বললেন দেখুন তার প্রমাণই হচ্ছে যখন বলছেন তুমি সমগ্র জীবের অন্তর আত্মা বুদ্ধি দ্রষ্টা সাক্ষী তুমি যশোধানন্দ না ব্রহ্মার প্রার্থনায় তুমি বিশ্ব জগতের রক্ষার চিহ্ন এই যদুপুলে অবতীর্ণ হয়েছ তখনও সম্বোধন করছেন হে শখে কি না সকে শব্দটি সখা শব্দের সম্বোধন পদ কিন্তু মাধুর্য জ্ঞানই এটি হয় ঐশ্বর্য জ্ঞানী হয় যেমন অর্জুন সখা বলেই ভেবেছিলেন सफा दोले रथ करूपे तुम उभयेधार्ज कर सब ही सफार मत भाव किन्तु जख विश्वरूप सेभूति जो बोलें তারপরে সেটি দেখতে চাইলেন অর্জুন অজানতা মায়া প্রমাদা প্রময়নো বাপি তখন সম্বোধন করছেন তোমাকে এই হচ্ছে ঐশ্বর্য জ্ঞান ঐশ্বর্য জ্ঞানে যখন ঐশ্বর্য বর্ণনা হয় বা ঐশ্বর্যের হয় তখন ওই মা সম্বোধন কখনো থাকতে পারে না গোপিকা নন্দমতা কেবল মাধুর্য অনুভব তখনো তাদের অনুভূতি আছে গোপিকা নন্দন আমাদের পাননা না জন্যই তো সখা সম্বোধন এই শুনির টিকাতে শ্রীমদ সনাতন গোস্বামী পাল শুকটিকে সুন্দর রূপে আসন করেছে বলছেন হে সকে। দুঃখ আর তোমাকে মুখে বলে কি জানাবো অন্তরের অনুভব যে আছে সেই অনুভব তুমি যখন সবই জানো তখন আর মুখে বিশেষ কিছু বলব না কৃপা করে আমাদেরকে দর্শন দিয়ে ধন্য কর আমরা বলেছি যে ব্রজসুন্দরীগণ বিরহ কাতর অবস্থায় তাদের প্রাণের বার্তা তাদের প্রাণপ্রেষ্ঠ শাম সুন্দরী চরণে জ্ঞাপন করছেন তার দর্শনের জন্য নিজের হিতাহিতের জন্য নয় এমন সুন্দর রজনীতে তাদের যে শ্রেষ্ঠতম মহাভাব করে সুখী হতে পাচ্ছেন না কারণ দুঃখ বলতে এদের নিজের কোন জ্ঞানই নেই কৃষ্ণ সুখের দ্বারে এরা দেহ মন প্রাণ ইত্যাদি সর্বস্বকে এমন ভাবে উৎসর্গ করেছেন যে এদের আত্মেন্দ্রীয় সুখের কোন প্রশ্ন তিনিও নিজের সুখের জন্য অন্তরালে যাননি এদের সুখের জন্যই দিয়েছেন কারণ নলম্বে নম্ভব পুষ্টিমসুতে দেখছেন বিরহ দিয়ে আর বিপুল দুঃখের ভিতরে যখন দর্শন দেব তখন কি আস্বাদন তাদের হবে দ্বিতীয় অমৃত যে অমৃত সারা অনন্তকাল ধরে সমগ্র প্রেমিক ভক্তের আসাদ্য হয়ে থাকবে আর আমি এদের সেই প্রেমস্থিত বাণীগুলি আস্বাদন করব নিজে এই যে বলছেন তুমি অন্তর আত্মা বুদ্ধি দ্রষ্টা তোমাকে আর সুদের কথা বলে কি না তুমি নিজে দর্শন দিয়ে ধন্য অনেক সময় সাধক আমরা যখন কোন গোবিন্দের কাছে অভিযোগ জানাই তাঁর দয়া বা কুরার যে দাঁড়ে আমরা মনে করি আমার উপরে তার দয়া নেই ঠাকুর তুমি এত নিষ্ঠুর আমার এই দুঃখ তুমি শুনলে না কিন্তু শুদ্ধ ভক্ত এইরূপ মনে করেন না তারা ভাবেন আমার এক মুহূর্ত করে যে কি হবে সেটি আমার কিন্তু আমার সাধন অনন্ত জন্মের সমস্ত ভবিষ্যতের কথা তার নখদর্ সুতরাং ই দিলে আমাকে আমাকে সুখের মধ্যে রাখলে না দুঃখের মধ্যে রাখলে যে আমার এই ভক্তিপথের উন্নতি হবে তা আমি কি বুঝি তিনি ভজন বা ভক্তি সম্পদ নেই সেইটি এনে দিই আর ক্ষেপ মানে কি যে ভক্তি সম্পদ ভক্তের আছে তার রক্ষা করি করি নয় তুমি বহন সময় কাঁধে করে নয় আমাকে ব্যবহারিক দুঃখ দিলে যদি আমার ভক্তির উন্নতি হয় সুখ দিলে যদি আমার উন্নতি হয় সেই যোগ কেন তাই দিচ্ছেন আমরা ব্যবহারিক সুখ পেলে আনন্দিত হয়ে দুঃখ পেলে মূল্যবান হয়ে যায় কিন্তু আমাদের শাস্ত্র মহাজনগণ বলছেন এই রূপ নয় আপনার ভক্তি জীবনটি হবে ভগবানের অনুপম্প দর্শনময়ীবনের সুখে দুঃখে ভালো মন্দে সব ভগবানের কৃপা কে দেখুন ভাবতে বুঝুন ভাবতে শিখুন সুখ দুঃখ যত সকল আমার কেবল তোমার দয়া এই যেন সদা সুদৃঢ়ে থাকি তোমার করে জল দিয়ে তাকে সিঞ্চন করে বর্ধিত বা ফ্রণ করতে হয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে রুদ্রের তাপও দিতে হয় ছায়া রেখে সিঞ্চন করলে ওটা সাদা হয়ে যাবে সিঞ্চন হচ্ছে প্রয়োজন হলে ভগবান সেটিকে বাড়াবার জন্য বিশাল তাপ দেবেন দিতে পারবেন দিবেন ব্যবহারিক তাপ দিবেন যদি আমি মনে করি যে আমার উপরে ভগবানের করুণা নেই অথচ ওরও তো বড় করুণাই নেই ভাবা হবে না সব জীবের বুদ্ধির দশটা যিনি তিনি যেভাবে তার প্রিয় ভক্ত শরণাগতকে পরিচালিত করছেন সেইটাই শুভ তাই তো মঙ্গল শরণাগত ভক্তের এই বিমর্ষ বা কোন তিনি তো দুঃখে আরো বেশি সুখী কুন্তি দেবী তিনি বিপদ কামনা করছেন সম্পদ চায়না তিনি বিপদ দাও কারণ রাজ্য সম্পদ দিয়েছেন গুরু যেদিন আমার বিপদ ছিল সেই দিন তুমি সতত আমার পিছনে বিদায় শব্দ আজ প্রথম তোমার কাছে শুনলাম আর আমার ছেলে ধন্য তারা যারা বাহু বলে জগত জয় করতে পারে তারা তোমার কৃপাকে বুঝে বৃক্ষের দ্বারা জীবন যাপন করেছে এত বড় শক্তিকে সংযত রেখে আর পদে অনুভব করেছে তুমিও সড়া দিয়েছ এখন বিদায় নিয়ে ছড়ে যেতে যে বিপদে দ্বারা তোমাকে সর্বদা কাছে পাওয়া যায় সেই বিপদগুলি তাও সম্পদ দরকার নেই এগুলি সম্পদ নিয়ে না সেটা শ্রীপাল সনাতন গোস্বামী চরণ কৃষ্ণের পক্ষ দিয়ে বলছেন কৃষ্ণ যেন বলছেন হে ব্রজসুন্দরীগণ ঠিক আছে তোমাদের অন্তরের ক্ষার দিন আগে বললেন পরিত্রাণা ও সাধনা তারপর বিনাশাও চতুষ্ঠ থাকেন তারপর ধর্ম সংস্থাপনার ভাই সুতরাং অপেক্ষা আছে না আত্মীয় সহিত যে যারা তোমাকে ডাকে তাদেরকে পালন করবার জন্য অবসরের অপেক্ষা করো তুমি আর তো ভক্ত বজরাজম রাজা ভাগ হতে দেখা যায় ভক্ত মুনি মুগস্তায় একদিন শশিষ্ট তার নিকটে আতিত্ব গ্রহণ করলেন গৃহে এলেন তখন মহারাজ ঠাকুরের সেবা করছেন মনে করলেন সেবাটা হয়ে যাক তারপরে মুনিকে বসাব কারণ তখন অর্চনায় আছেন তো কিন্তু এটি ঠিক নয় ঠাকুরের সেবার সময় যদি গুরু বৈষ্ণব এসে যান তা আগে তাকে অভ্যর্থনা করে তারপর সেবা তাহলে কৃষ্ণের বেশি সন্তোষ আর যদি গুরু বৈষ্ণব দাঁড়িয়ে থাকলেন আর কৃষ্ণের সেবা আপনি থাকলেন তাহলে ও সেবাটা ওকে ভালো লাগবে एकम्र করে একটা কমলকে ছিন্ন করে উঠে রক্ষা সঙ্গে এক মুহূর্ত অপেক্ষা করলে হবে না যিনি এক এক মুহূর্তে কোটি কোটি যোজন অতিক্রম করেন তারও বলছেন বিলম্ব হচ্ছে ঝাঁপ দিয়ে অনেক দেরি এত দেরি সঙ্গে সঙ্গে গুরুরের কৃষ্ঠের থেকে ঝাঁপিয়ে গোবিন্দ সঙ্গে সঙ্গে এসে আর যখন দুর্বাষা ঋষিকে পাঠালেন দুর্যোধন একবারে শশিস্তুর্বাষা এমন অনবসরে এলো দ্রৌপদী স্থালিত আছে অক্ষয় কোন চিন্তা নেই যান স্নান করে আসুন দ্রৌপদী বললেন আরে হয়ে গেছে ধুয়ে দেখে দিয়েছি স্থালী কি স্বল্পনা আস আর উপায়নি সব তোমার আবার কুধা আমরা দেখি কি আছে ভক্তের প্রসাদ একটু সাপ অবশেষ সেইটিকে মুখে দিলেন দিয়ে আর এমন উদগার হলো এমন তৃপ্তির ভজন করলেন সব ঋষি ওই দিকে স্নান করতে করতে ঋষিরা বলছেন ভাই আর ওখানে যে দরকার। আর এই তখন সিঝে করে দেবে কারণ দশ হাজার লোকের রান্নাটা নুসকান হবে তো আমরা না গেলে আর খেতেও তো পারবো না হতে এইখান থেকে চুপচাপ পাওয়া বাজিয়ে বললেন ठे डे ऋण बाढ़ से देखें चिंता देखने आज कथे উপায় দেখি না বলছেন অনবসরে কাজটাও করেছেন অত এক রাজা মন্ত্রী কে বললেন তিনি যদি সত্যি পাচিয়ে পারেন তাহলে আসতে পায় না সর্বশক্তিমান আসবেন আমি রাজা আমি যদি তোমাদের দ্বারা কাজ করতে পারি তো নৌকাডো মন্ত্রী আগেই একটা রাজকুমারের মতো পুতুল লোবাটে তৈরি করে যখন সন্ধ্যা রাজা অন্ধকারে রাজকুমারকে কোলে নিয়েছেন মন্ত্রী आ, कुमार के भादे से के दिये महाराज जो मंत्री आगे ठीक है राजा सातार जानि डुबरी ठीक महाराज देखा पुतुलंत्री आसल कुमार, कुमार আরে সর্বনাশ মন্ত্রী আমি মনে করলাম ছেলে ভাবে আমাকে নিজে মধ্যে ঝাঁপ দিতে গেলেন কেন মহারাজ বলছেন মন্ত্রী যখন আমি দেখলাম আমার কুমার দলে হাবুটুবু খাচ্ছে তখন আর সত্যির মনে ওটা এই জন্য ব্রজ সুন্দরীগণ বললেন তোমার আবার অবসরের অপেক্ষা না অনবসরও তুমি ভক্ত কে করে থাকো গোবিন্দ বলছেন সে তো ভক্ত করি তোমরা কি ভক্ত কত প্রকার চাতুরির কথা ঘোষণাই সে তো ভক্তকে করে থাকি তোমরা ভক্ত নাকি আমার মালা যত করো না একাদশী কর না কার্তিক ব্রোধ করো এই নিয়ে একটা দল বেরিয়ে গেল জানেন তো বিশ্বনাথ চক্রবর্তী পায় যাকে খণ্ডন করলেন সৌদের মোহাম্মতেন গোপী আনুবিতময় ভাল তো আমাদের গোপী নাকি একাদশী করেছে নাকি সুতরাং একাদশী তরকার আর মনে নেই সিদ্ধ দেহ করি আভাবন রাত্রিদিন চিন্তে করে যে কৃষ্ণের সময় সিদ্ধ দেহ চিন্তা করে সেইখানে অসময় সেবা ভাবনা করতে হবে আর সাধন দেহে সাধন করতে হবে সেখানে সাধনার যা বিধি সব করতে হবে সিদ্ধির ভূমি সিদ্ধির ভাতে অবরুদ্ধা ছিল যে গোবিন্দের কাছে রাশে নিয়ে সিদ্ধির ভূমি এটা তার সামনে যায় তো সামন নয় সুতরাং কৃষ্ণনাথ চক্রবর্তী পাল খন্ডন করলেন তার জন্য এই ताके छाटे। जिन्न तरा उत्तो, सिद्ध दिके खाने तारा रूप धारण करा थी वृंदावन चले ग राधा कंधु ऐसी सौरभ मध के निदर्सन कर এটা তো পরিহাসের কথা বলছেন তোমরা কি ভক্ত আমার তাতে কি হয়েছে বললেন বৃক্ষ সকে উদয় মান খুলে বললেন ব্রহ্মার প্রার্থনায় তুমি তো জগতে রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছ আমরা কি জগতের ভাইয়ে ভক্ত না হতে পারে জগতের মানুষ কিনা কিন্তু ব্রহ্মার প্রার্থনায় বিশ্বগুপ্তির তখন অবতীর্ণ রক্ষা করবে না কেন তুমি কৃপা করে আমাদেরকে দর্শন দিয়ে আর আমাদের এই বিরহতাপিত প্রাণকে রক্ষা শ্রী পাত বললেন অথবা এখানে একটা জ্ঞান পক্ষ বা বেদান্ত পক্ষকে অবলম্বন করে তারা শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি নিশ্চয়ই গোপিকানন্দন ভবান গোপিকানন্দন গোপিকানন্দন মানে কি গোপিকা আনন্দন শব্দের একটি অর্থ যেমন যসদানন্দন তেমনি আনন্দন শব্দের একটি অর্থ হচ্ছে গোপিকাকে আনন্দ তান গোপিকা আনন্দ গোপিকানন্দন गोपी काम परम देखा जाए ब्रह्मार प्रार्थन तुम्हें विश्वगुप्त জগৎ রক্ষার জন্য আমাদের অন্তরে তোমার চরণে ভক্তি না থাকতে পারে কিন্তু সখা কি এটি একটি বিশেষ বিশেষ ভাবে আমরা ক্ষতি সখা বলে যখন বলেছেন এর দ্বারা বুঝতে হবে এদের অন্ত্র করা যায় এখন সেই মোর প্রাণপতি রূপে গ্রহণ করেছেন তাকে সুতরাং সখা বলে সম্বোধন করছেন বললেন তুমি न शब्द्य हम सब गन्नीत है সেটি তো নখিত হবে এরা একটু এটিকে গোসাই পাত বললেন প্রণয় কোপের সঙ্গে বলছে অর্থাৎ উনি দেখছি যে সবসময় একবার দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আ। একবার তুমি গোপিকা আনন্দ যদি গোপিকানন্দন হতে তাহলে কিন্তু যশোদার নন্দন হলে নিশ্চই যে করুণামী তার অন্তর আত্ম দেহি মনের জীবনের অন্তরাত্মা বুদ্ধি সাক্ষী ন তা যদি হতে তাহলে আমাদের যে বিরহ ব্যথা সেই বিরহ ব্যথা বুঝতে পারে বিশ্বগুপ্ত উদয়বান অর্থাৎ ব্রহ্মার প্রার্থনায় তুমি জগৎকে রক্ষা করার জন্য উদিত হওনি তা যদি হতে তাহলে তো আমরা জগতের মানুষ এই প্রকার একটা নিরুপাহী কারিণ্য বোন তোমাদের থাক কিন্তু ওটাও নয় সাততা কুলে বললেন একটু যেন প্রণয় সঙ্গে বললেন বললেন আমরা মাঝে মাঝেই শুনি যে লোকে নাকি বলে যে তুমি মতুরালে অবতীর্ণ হয়েছ আমরা তো তোমাকে জানি কিন্তু তোমার এইসব ব্যবহারে মনে হচ্ছে যে বাস্তবিক কি তুমি গোপিকানন্দন নও তুমি কি যদুকুলে অবতীর্ণ হয়েছ কারণ তুমি যদি গোপী বলে অবতীর্ণ হতে তাহলে সজাতির এই দুঃখ দেখতে পারতেন আর আসলে তার সহ্য করতে পারে ভাগান সনাতন গোস্বাই পাত লিখলেন গোপী প্রেমের বিরোহী উচ্ছ্বাস সর্বাধিক মা যশোদা তুমি लुकिए रखल महाराज देख लें क्या गोपाल जशोदार ही सारोाले देखो जशोदेवर गोपाल एक्ट गल्याण प्राणे मत बसुदेव अत दाव আমি তোমায় কথা দিচ্ছি যেমন তোমার ছেলেকে নিয়ে যাবো আমার ওষুধ নাশ হয়ে গেল একদিন পরে তোমার কাছে নিয়ে আসবো সারা রাত বোঝালে মানে না প্রথমে বোর হয়ে গেল তুমি বারবার বলছো তোমাকে কি বলবো কিন্তু আমি অপ্রূপ কিছু কিচ্ছু না মথুরা তোমাকে জানি ছেলে আর একদিন পরে তোমার কাছে মা এতদিন জানতাম তুমি কোটি গাভী সুবৎশালা কিন্তু নিজের সন্তানটিকে তুমি গাভী হয়ে আর বাঘের হাতে তুলে নিলে সেখানে প্রেমের ভাগ্য যখন অক্রে নিয়ে যাচ্ছেন কি আত্মিংের থেকে ছাপ দিয়ে গোপীগঙ্গের সঙ্গে বনের মধ্যে অনাই মহাশয়ের সেই খালি রথে দিকে তাকাচ্ছেন বলদেব বৎস বলছেন বুঝবেন দেখছেন তো ব্যাপারটা আর কি করবো ব্রজসুন্দরীগণ তাকে ঘিরে আছেন মাঝখানে তিনি বসে আছেন দূরের থেকে বলদেব বলছেন ওই জায়গায় আমিও যেতে পারি না আর আপনিও যেতে পারেন না আপনি হচ্ছেন পুরা আর আমি তবে কি হবে দেখুন এত কষ্ট কর না তখন কৃষ্ণ সে থেকে বেরিয়েছেন অকুরের শর ব্রবী সুন্দরীগণের থেকে যেমনি বেরিয়েছেন সঙ্গে সঙ্গে কাছে থেকে একটি বার মুায় পদার্পন করে তাদের প্রাণ রক্ষা করতে হবে নন্দ তো শুধাই কৃষ্ণের মা বাবা তুমি এখনই বৃন্দাবনী বলছো বুঝতে দেব কি মা বাবা তাহলে নিয়ে গেলে আর আসানি নেই যেতে দেওয়া না যাও তখন মনে মনে বড় হলো এদের কথা বলার কি তাই একটু সেখানে যাওয়া উদাহর সহ্য করতে পারেন না কথা কিন্তু এখন বলছেন বলছে এর ছেলে বলে শোনা যায় তুমি নাকি যদুকুলে অবতীর্ণ হয়ে যাবে আছে তাই হবে <laughs> तीन कथा सुनते আর বলেন তুমি এবং শুনেছি যে তুমি নাকি জগৎকে রক্ষা করার জন্য ব্রহ্মের ব্রহ্মার প্রার্থনায় এইসুদানন্দন রূপে আবির্ভূত হয়েছ কিন্তু যেভাবে তুমি আমাদের সঙ্গে লীলা করছো তাতে এই তিনটির কোনো তুমি নন্দন হলে আমাদের এই কখনই এত দুঃখ দিতে পারত যদি তুমি সমগ্রদিন অন্তর আত্মা হতে তাহলেও কিন্তু আমাদের অন্তরের ভাষাটা বুঝতে পারতে। তাহলেও থাকতে পারতেনা সেটিও নয় আর জগতের মধ্যে আমরা বিশ্ব রক্ষার জন্য অবতীর্ণ হলে আমাদের অবশ্যই রক্ষা করি এখন আনার তোমায় জিজ্ঞাসা করছি হে তুমি একবার নিজের পরিচয়টা দাও তুমি কে কোনোটাই ঠিক করছে না তিনটা পক্ষ জানি তিনটা পক্ষই ঠিক করছে না তখন তুমি কে একবার বলতো তোমার এই গম্ভীর বিশ্বনাথ চক্রবর্তী পাহের যে ব্যাখ্যান চাকুরী এই শ্লোকের অদ্ভুত দেখা যায় না রসিকতা পূর্ণব্যাখ্যা পূর্ব শ্লোকে বলেছেন এতগুলি গোপী সব মরে যাচ্ছে এতগুলি গোপীর পা তুমি গ্রহণ করবে আর তুমি এই প্রকার আমাদেরকে বাঁশিস করে এখানে এনে আর এইভাবে পালিয়ে গেলে আমরা মরে যাচ্ছি এরকম বিশ্বাসঘাতকতা যখন এতগুলি সব বিপদের থেকে রক্ষা করেছ তখন আমাদের মনে হলো আমরা যে এই প্রকার মদন পীড়া অস্থির হয়েছি তার জ্বালার থেকেও রক্ষা পাবো তোমার কিন্তু রক্ষা করাত্রাসাতকতা নেই এক যেন বলছেন আমাকে তোমরা বিশ্বাসঘাতক করছো আর স্ত্রী হত্যাকারী বলে আমাকে অভিযোগ করছো ঠিক আছে এই জীবনে তোমাদেরকে আর দেখা এই যে আরা হয়েছি আর কোনদিন তোমাদেরকে দেখা দেব না তোমরা যখন তো অখিলতিহীনা গেলে। আত্ম বলি। তুমি তো গুপিকানন্দ ন তুমি তো সমগ্র জীবের অন্তর আত্মাতে তুমি যখন সবার বুদ্ধি সাক্ষী তখন তুমি যা বলাচ্ছ তাই এটা আমাদের কথা নয় তখন বললাম কথাটা আমাদের তো না তুমি যখন সবার অন্তর প্রেরক তখন তুমি যে প্রেরণা দিয়েছ তাই তো বলেছ কথাটা তোমারই প্রেরণ করা আমাদের শ্রুতি বলছেন তেমনি গীতা ভগবান বললেন যে ঈশ্বরের সর্বতানি যন্ত্রারুণী তারপর শ্রুতি বললেন বললেন আর তিনি যদি ভালো মন্দ প্রেরণা দিচ্ছেন তাহলে তো ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য দণ্ড কেন সমাধান করেছেন বললেন ওই যে বীর অভিমান করছে কিনা যে কর্তাহী প্রত্যেক কাজের অভিমানের জন্য এক দ্বিতীয়ত ভালো মন্দির জন্য ভগবান মেঘের দৃষ্টান্ত বললেন দেখুন অনেক বীজ সমস্ত গ্রীষ্মকালের মাটির মধ্যে থাকে তারপর বর্ষায় মেয়ে গেল জল বৃষ্টিতে সব বীজ অঙ্কুরিত निमेर बीजती तेतो गाच हो बीजती बिस्टी गाच हो बीजीते फल फल से फलटी बिस्ती हलो नीम टी तेतो हलो ताम बीजती गाचटी जल नीम बिस्टी तेतो जल दिल इक्षु वृक्षटी की भलो बिस्टी जल दिल ना कि जल एक सबा के समान दीचु तरह प्रकार बीज সংস্কার সেই প্রকারে তার ফলটা হচ্ছে তার জন্য জীব জীবের যে কর্ম সেই কর্মটি হচ্ছে তার জন্য কি বলে তিনি কি তাই হতে পারেন তিনি সার্বজনীন সকলের মধ্যে সেই শক্তিটা আমি আমিরূপে আছেন যদি না প্রণাদেন ইন্দ্রিয় না চালনা করেন তাহলে তো জীব সে শক্তি পাবেই না কিন্তু ফলটা পাবে কর্মানু তার জন্য ভগবান তাই না। তুমি কে বললেন স সেই তুমি খেয়ে আকাশে তুমি জাত হয়েছে এই জন্য নির্লিপ্ততা তোমার গুনতে আছে বুদ্ধির দোষটা পরমাত্মা নির্লিপ্ত শ্রুতি বললেন কিন্তু মোরা বেদান্ত অবলম্বন করে ব্যাখ্যাটা করেছেন তো নির্দিপ্ত ভগবান শ্রুতি বললেন দুটি পক্ষি যাহার উদ্রেক্ষা আছে একটি জীবাত্মা একটি পরমাত্মা জীবাত্মার পক্ষি সেই যাহারুদ্রেক্ষে সুখ দুঃখ ফল খাচ্ছে আর পরমাত্মারূপ ফল ফল ভক্ষণটা দেখছে সেই तो सूचीप्त चलबा जीवे ना जितर एक मातारंतान रुग्न हो गां नाना प्रकार औषध पथ्य दिए सीर पास दाड़े ना खे ना दे कानते कानते सन्तानी बदन पानी चेहरे कार भगवान परमारूपे प्रत्येक जीवे धीरे अवस्थान बसध पक्ष गुरु रूपे वैष्णव रूपे शास्त्र रूपे दिए बदलने दिखे चे आ चेतनाता हाँ চলছে অনাদিকালে আরম্ভ হয়েছে অনন্ত চলছে যতক্ষণ পর্যন্ত না তাকে চরণে আসতে পারছে তাহলে ভক্তি শাস্ত্র তার মধ্যেও দেখিয়েছেন একটা করুণার কিন্তু যতক্ষণ পর্যন্ত না বাইরে ক্রিয়াশীল যেটি করেছেন গুরুরূপে ঘরে ঘরে দীক্ষা দেব সভাকারে বৃষ্ণের ততক্ষণ পর্যন্ত না বাইরের ঔষধ পত্রটি গ্রহণ করতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত দিচ্ছেন মা কিন্তু মা তো আর উল্টা ভালো করে দেবেন না তিনি সিওর দেশে দাঁড়িয়ে আছেন করুণা আছে ঠিক ঔষধ পত্রে যেদিন কাজ করবে সেদিন তার। সুতরাং করুণার সন্ধান ও পরমাত্মার মধ্যে খানি দেওয়া হয় দেখো গোপিকানন্দন যদি তুমি হতে তাহলে আমাদের মনের বা অন্তরের বেদনা বুঝতে এই জন্য মনে হয় ন খলু গোপিকানন্দন ও তুমি গোপিকানন্দন কিনা এই প্রকার আমাদের একটা সন্দেহ পাচিত তুমি সে অন্তর আমাদের মনে হয় জগৎ রক্ষার জন্য তোমার যদি লোকে ভক্ত হয়ে যায় তাহলে তো ব্রহ্মা সব মুক্ত হয়ে যাবে ব্রহ্মার সৃষ্টি থাকবে না এই কি তুমি এইখানে চর্য হিংসা মাশ্চর্য পরদার ইত্যাদি ধর্মগুলিকে অবলম্বন করেছো নাকি কিন্তু যদি ব্রহ্মার সৃষ্টিটিকে তোমাকে তাহলে চক্রবর্তীপাত এবং সুন্দর ঘুরিয়ে রসিকতা সুবিধাটিকে বলছে মানে প্রীতি থাকলে গোপি ভাবে ভগবানের সঙ্গে যে জাতীয় তাকে তাতে যেমন পরিহাস হওয়া প্রার্থনায় বিশ্ব রক্ষার জন্য তুমি অবতীর্ণ হয়েছ কিন্তু ভগবানের ভজন করলে তো সব মুক্তি হয়ে যাবে তাহলে তার কেউ জগতে থাকবে না তাহলে জাতি খুব ভজন না করে সেই চেষ্টাই করছো তুমি এই জন্য মিথাকুঠা বলছ এই তুমি না